يا رجائي يا وطن يا رجائي يا وطن لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا ايتها النفس المطمئنه জান্নাতি। হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে চলো তুমিও তার আচরণে সন্তুষ্ট হবে তিনিও তোমার প্রতি সন্তুষ্ট আমার বান্দাদের দলের অন্তর্ভুক্ত হও আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ আল্লাহাল প্রিয় ব্যক্তিদের দলের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহর প্রিয় ব্যক্তিদের দলের অন্তর্ভুক্ত হওয়াকে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হিসাবে নির্ধারণ করেছে জান্নাতে যাওয়াটা নিশ্চিত হবে জান্নাতিদের দলে সামিল হওয়ার দ্বারা মানুষ সামাজিক জীব সে যেই ধরনের সমাজের মধ্যে বসবাস করে সেই সমাজের প্রভাব তার মধ্যে স্বাভাবিকভাবে বিস্তার করে সে সেই প্রভাবে প্রভাবান্বিত হয় যেমন কয়েকটা হাউস যদি থাকে আর সবগুলোর মধ্যে যদি পাইপ দিয়ে সংযোগ থাকে একটার মধ্যে পানি যে লেভেলে থাকবে সবগুলোর মধ্যে পানি কি হবে একই লেভেলের হয়ে যাবে সেগুলোতে পানি ঢালতে হবে না ঠিক সামাজিক চরিত্রগুলো ভালো অথবা মন্দ বন্ধু মধ্যে যেটা থাকে অন্যান্য অন্য বন্ধুদের মধ্যে এইভাবে একটা সমতায় চলে আসবে এই জন্য হাদিসে সামাজিকতা গ্রহণের ক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো যে আল্লাহ খাইরুম মিন জালি শিসু খিরমিন নির্জনে থাকা একা একই থাকা বিচ্ছিন্ন থাকা কারো সাথে না মেশা এটা ভালো মন্দ পরিবেশে গমন থেকে খারাপ পরিবেশের সাথে মিশা থেকে। আর ভালো পরিবেশে মেশা ভালো বন্ধু বন্ধু বান্ধবদের সাথে সংযুক্ত হওয়া একা একই থাকার চেয়ে ভালো ভালো যারা তাদের সাথে যখন মেশা হবে তো তাদের লেভেলটা তাদের ভালো গুণ নিজের মধ্যে আসবে অনেক আমল নিজে। সেইগুলির প্রতি এমন সাহস বা সেই পর্যায়ের একটা উদ্যম দৃঢ়তা আসে না যখন আমি দেখবো এই আমলগুলো অন্যরা অবলীলায় করে যাচ্ছে তখন আমার মধ্যেও সেটার একটা স্বাভাবিক অবস্থা চলে আসবে খারাপ কাজগুলোর বিষয়টা মনে খারাপ পরিবেশের মধ্যে একদিন গিয়ে কেউ প্রথম দিনই খারাপ হয়ে যায় না খারাপ বিষয়গুলো দেখতে দেখতে খারাপ লোকদের সাথে চলতে চলতে এই বিষয়গুলো তার কাছে নর্মাল হয়ে যায় তখন নিজের জন্য এগুলো আর খারাপ থাকে না করম শরীফ আল্লাহ তালা এই বিষয়টা বলেছেন যে বানী সাইলের মধ্যে বলেছেন যে প্রথম তাদের মধ্যে পতন যেই রূপে এসেছে সেটা হলো তাদের মধ্যে ভালো লোকেরা মন্দলোকদেরকে বলতো এই তোমরা তোমাদের এই অন্যায় আচরণ থেকে নিবৃত হো বিরত থাকো তারপরও তারা বিরত থাকতো না কিন্তু বিরত না থাকা সত্ত্বেও এই ভালো লোকেরা ওই মন্দলোকদের সাথে উঠা বসা চলাফেরা লেনদেন এইগুলো আগের মতোই ঠিক রাখতো ফলে আল্লাহ তালা এই দু শ্রেণীর অন্তরকে এক বানিয়ে দিয়েছে পরে যখন আজাব এসেছে এই দু শ্রেণীর উপর আসাম এসে ব্যক্তিগতভাবে তাদের ওই খারাপ কাজগুলো না করার দ্বারা তাদের অন্তর কী হয়নি ভালো থাকে না তাদের মতোই হয়ে গেছে তো এই জন্য খারাপ পরিবেশ তো খারাপ পরিবেশ এর প্রভাব তো খারাপই মানুষের অন্তর ঘটিত হয় কি দিয়ে। ওই যে গতকাল ভাই আলোচনা করলেন যে বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আর ভিতরগত পাঁচটা শক্তি দিয়ে বিতর্গত পাঁচটা শক্তি হইল মানুষের খেয়াল কল্পনা এগুলো আর বাচ্চিক পঞ্চ হলো চোখ দিয়ে যা দেখে সেই হিসাবে অন্তরে এটার একটা জল্পনা কল্পনা আছে। কান দিয়ে যা শুনে হাত দিয়ে যা ধরে মুখ দিয়ে যা খায় এইগুলোর একটা প্রভাব দিলের মধ্যে আসে সেই হিসাবে দিলটা তৈরি হতে থাকে সারা দিন একজন গান বাধ্য নিয়েছিল বিভিন্ন ধরনের নাটক উপন্যাস এগুলো নিয়েছিল তা সে স্বপ্নেও কী দেখবে এগুলোই দেখবে তার অন্তরে এইগুলোই বাঁচতে থাকবে এবার সারাদিন আরেকজনে ভালো মজলে এসেছিলো সারাদিন কল্পনা করেছে জান্নাতের জাহ্নামের আল্লাহ তালার হুকুমগুলোর আখেরাতের দৃশ্যগুলো সে কল্পনার মধ্যে রেখেছিল ঘুমের মধ্যে কি দেখবে সে স্বপ্নে এমন কিছু একটা স্বপ্নে দেখবে এইভাবে তার দিলটা সেই হিসাবে গড়ে উঠবে এটাই স্বাভাবিক দিল আল্লাহ তালার নিজের দুই আঙ্গুলের মধ্যে নিয়ন্ত্রণে কিন্তু এই দিলটা তৈরি হওয়ার জন্য এই আসবাব উপকরণগুলো আল্লাহতালা কি করেছেন দিয়ে রেখেছেন দিল কিন্তু আমার নিয়ন্ত্রণে না কিন্তু দিলটা কিভাবে গঠিত হবে সেই উপকরণগুলো কাদের আমাদের হাতে এই খারাপ পরিবেশের প্রভাব তো খারাপই হবে যত অসম্ভব এটার থেকে বাঁচা থাকা তাহলে এখন সব জায়গায় খারাপ পরিবেশ তাহলে আমি বাঁচব কীভাবে এই জন্য একটা উদাহরণ দেন যে নিজের সৎ চরিত্রটাকে এই পর্যায়ে নিতে হবে যে নদীর মধ্যে যদি দুধ ঢেলে দেওয়া হয় তাহলে দুধ তার দুধের মধ্যে মাখন আছে। না নেই সব সহ পানির মধ্যে মিশে যাবে ছড়িয়ে যাবে এখান থেকে মাখনকে পৃথক করা যাবে না কিন্তু দুধটাকে যদি রিফাইন করে ওই যে মন্থন করে মাখনটা কি কি করা হয় বের করে আনা হয় তারপরে এই মাখনের টুকরা এটাকে যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় তখন এটা কি পানির সাথে মিশে যাবে কেউ যদি খারাপ পরিবেশে থাকতে চায় তার নিজের ইমান নিজের আঁকিদা নিজের আমলটা এই পরিমাণ মজবুত করতে হবে এই পরিমাণ মজবুত করার পরে সে যদি ফেরাউনের সামনেও যায় ফেরাউনকে দাওয়াত দিবে ফেরাউন মানলে মানলো না মানলে না। কিন্তু সে নিজে কি হবে না ফেরাউনের আদর্শ আর গ্রহণ করবে না ফেরাউন না শোনো কিন্তু কে শুনবে বলি ইসরায়েল ঠিকই আরে জাদুঘররা ঠিকই কি করেছে শুনেছে এর প্রভাব একটা সৃষ্টি হয়েছে এখন আমাদের পরিবেশ এটা তো রাতারাতি আমার ইচ্ছা আমি কি করতে পারবো না পরিবর্তন করতে পারবো না এখন বাঁচার জন্য ব্যবস্থা হলো এই পরিবেশ থেকে নিজেকে গোটায় নেওয়া দূরে রাখা আর যতটুকু আমি মিশব ততটুকু নিজের ভিতরের বিষয়টার এই দৃঢ়তা নিয়ে মিশতে হবে কেউ যদি এই দৃঢ়তা ছাড়া মিশতে যায় তাহলে সে এই পরিবেশের সাথে নিজে কি হয়ে যাবে হেদায়াত করতে গিয়ে ওদের হেদায়ত দ্বারা হেদায়াত হয়ে যাবে সেটা তার হেদায়াত না গুমরাহি সেখানে সে ঘুলে যাবে এর জন্য ওই খারাপ পরিবেশের মধ্যে মিশার জন্য বড় বড়ো নগদ হাতিয়ার হইল যে এই মানসিকতা নিয়ে অগ্রসর হওয়া যে আমি সেটাকে ঘৃণা করতেছি এবং তাদের আমি দাওয়াত দেব উল্টা সংশোধন করব। তাদেরকে আমি কি করব বুঝাবো এই একটা মানসিকতা রাখা হাবি সে ইমানের একেবারে সর্বনিম্ন স্তর কি বলা হয়েছে যে এই অন্যায়ের প্রতি তার মনের মধ্যে কি থাকবে মানে মন থেকে এই অন্যায়ের প্রতিরোধ তার মনের মধ্যে থাকবে অন্যায়কে উৎখাত করার চিন্তাটা মনের মধ্যে মনের মধ্যে অন্যের প্রতি অন্যায়ের অনুভূতিটা যদি না থাকে তাহলে সে আর কি থাকলো না ইমানদার থাকলো না তাদের মতোই হয়ে গেল। সর্বনিম্ন অবস্থা তো এটা যে এই গৃণাটা যতক্ষণ পর্যন্ত সেটাকে প্রতিরোধ করার এই চিন্তাটা যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে বিদ্যমান আছে ততক্ষণ পর্যন্ত সে তাদের সাথে ঘুলে মিলে যায়নি আর এই চিন্তাটাও যদি উঠে যায় তাহলে সে তার ওই খারাপ বিষয়গুলোর দ্বারা আক্রান্ত হয়ে যাবে এটাই স্বাভাবিক এখন তাদেরকে প্রভাবিত করার জন্য নিজে প্রভাবিত না হয়ে তাদেরকে প্রভাবিত করার জন্য দুনিয়া যেহেতু দারুল আসবাব তারা যেই যুক্তি যেই অবস্থান যে আবেগ নিয়ে তাদের নিজেদের অবস্থানটাকে ধরে রেখেছে বা এটাকে পরিচালনা করতেছে এর বিপরীত বিষয়টা নিজের মধ্যে কী হতে হবে এবং হবে যুক্তির ক্ষেত্রে হোক আবেগের ক্ষেত্রে হোক উপকরণের ক্ষেত্রে হোক নিজেরটাকে যতটুকু সম্ভব সমৃদ্ধ করা যুক্তির ক্ষেত্রে লজিকের ক্ষেত্রে দিনই এলেন এর গভীরতা অর্জন করা আবেগের ক্ষেত্রে আসলটা আবে আবেগটা হয় মানুষের আমলের দ্বারা যার যেই পরিমাণ আমল মজবুত হয় সেই পরিমাণ কি হয় তার আবেগটা আসে একজন যখন খুব দৌড় বিপদে পড়ে এবং আল্লাহর দিনের জন্য হয় তখন তার মনের মধ্যে যে আবেগ থাকে স্বাভাবিক সুখের অবস্থায় সেই আবেগটা থাকে কোরবানির অবস্থায় যে আবেগ থাকে স্বাভাবিক সুখের অবস্থায় সেই আবেগটা থাকে এই জন্য আসলে মূল বিষয় ঘুরে ফিরে সেটাই হ্যালমি মজবুতি আমলের দৃঢ়তা মানে নিয়তের পরিশুদ্ধতা এই বিষয়গুলোই এই ক্ষেত্রেও তার জন্য মানে বাঁচার রক্ষা কবচ তাকে বাঁচে ইনশাল্লাহ এগুলি বাচার জন্য তার উপকরণ হবে এই ক্ষেত্রে যদি কারোর দৃঢ়তা না থাকে তাহলে আসলে এমন কোনো তাবিজ নাই যেটা দিয়ে শুদ্ধ তাকে ফু দিয়ে দিয়ে দেওয়া হবে আর এটা গলায় লটকায় রাখবে কি হয়ে যাবে বেঁচে যাবে কারোর জন্যই না এটা শুধু যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য না সবার জন্যই আম যারা যারা স্বাভাবিকভাবে দিনই পরিবেশে তারাও কি এই দুনিয়ার এই প্রভাব দ্বারা প্রভাবিত হচ্ছে না দুনিয়ার এই আদর্শ দিয়া নিজেদের মানে কোরআনসূন্না থেকে উৎসর্িত কোরআনসূন্না থেকে পাওয়া যে আদর্শ ছিল সেটাকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে না মান জাল আল কোরআনা খালফা জহারি কোরআনকে নিজের পিছের পিছনে রেখে দিল এটা কি হচ্ছে না কোরআনের শিক্ষা একটা কিন্তু আমি সামনে নিয়ে চলতেছি ভিন্ন একটা শিক্ষাকে যেহেতু পুরা পৃথিবীর পরিবেশ এমন হয়ে পড়েছে আর আল্লাহতালা জানেন পরিবেশ এমন কি হবে এই জন্যই আসলে আল্লাহ আল্লাহতাল্লাহ সেই হিসাবে ব্যবস্থাও দিয়ে রেখেছে অসম্ভব রাখে নেই যত বড় কঠিন অবস্থা সেই অবস্থাও কী রেখেছেন আল্লাহ তাল্লাহ উদ্ধারের ব্যবস্থা রেখেছেন কিন্তু এর জন্য শর্ত হইল কি বোমাইয়াতিল্লাহ ইয়াজ আল্লাহ ভয়টা আসতে হবে আল্লাহর আল্লাহকে যে ভয় করবে আল্লাহ তালা তার জন্য উদ্ধারের ব্যবস্থা করে দেবে উদ্ধারের শুধু ব্যবস্থা করবেন এতটুকু না ওয়ার জুক হুমিন হাইসু ইহাতসি তাকে রিজিক প্রদান করবেন রিজিক বলতে শুধু খাবার তার জীবনকে সফল করার জন্য যা প্রয়োজন এটার ব্যবস্থা করবেন তার কল্পনার বাইরে থেকে এখানে লক্ষ্যটা রাখতে হবে যে আল্লাহকে সামনে রেখে সে কাজটা করতেছে আল্লাহকে বড় বানিয়ে আল্লাহকে ভয় করে সমা সমাজ কেনা মাতা পিতা কেনা বন্ধু কে না আত্মীয় স্বজন কেনা চাকরি কেনা দুনিয়া নিজের যে কিছু হবি নিজের যে কিছু আগ্রহ নিজের যে কিছু যশবাস ছিল সেইগুলো কেনা সাথে নফসানি না নিজের সুযোগ সুবিধা কেউ না নিজের কনফুট কি কনফুট জোন কেউ না সে আসলে সামনে রেখেছে ভয় করেছে কাকে আল্লাহকে আমরা আসলে যে কোনো বিষয়ে সামনে আসে আমাদের আল্লাহর ওই আল্লাহকে সামনে হাজির নাজির সর্বদা জানা এই বিষয়টা উপস্থিত না থাকার কারণে আমরা ওই চিন্তাগুলোতে ঘোরপাক খেতে থাকি সমাজ কি বলবে পাশে লোকে কি বলে মা বাবার আবার বেয়াদি হয়ে যায় না কি হয়ে যায় আমার কমফ কমফোর্ট নষ্ট হয়ে যায় আমার সুবিধা হাতছাড়া হয়ে যায় আমার স্বার্থ নষ্ট হয়ে যায় ভবিষ্যৎ খারাপ হয়ে যায় এই চিন্তাগুলো আসে আসলে সব চিন্তাকে যদি আমরা এক চিন্তা বানিয়ে নেই। মান যা আল্লাহ হুমো মা হাম্মা নোয়াহেদা কেউ যদি তার সব চিন্তাকে এক চিন্তা বানিয়ে নেয় হাম্মা আখিরাতিহি আখিরাতির চিন্তা কাফা হুল্লাহ হুমো মা দুনিয়া জামিয়া আল্লাহ তালা তার দুনিয়ার সব চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবে ও মান তশাহাবাদ বিহিল হুম মফি আহওয়ালি দুনিয়া দুনিয়ার বিভিন্ন বড় বড় বিষয়ের সাথে যার চিন্তা ভাবনা কী হয়ে যাবে জড়িয়ে যাবে আহওয়াল মানে বড় বড়ো বিপদ একেবারে ওগুলোর সাথে তার চিন্তা জড়িয়ে গেছে লাম হা হালাকা আল্লা তালা কোনো করেন না সে যে কোনো উপত্যকায় ওই বড় বড় বিষয়ের যে কোনো মাঠে সে কী হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে ইয়াবনা আদম তাফারি হে বন ই আদম আমার এবাদতের জন্য তুমি অবসর হয়ে যাও মালা তো কলবাঁকা ঘৃণান তোমার অন্তরকে অভাব শূন্যতা দিয়ে ধনাঢ্যতা দিয়ে আমি ভরে দেব। ও আসুদ্দা ফাকরাক তোমার অভাবকে আমি দূর করে দেব মন কি হয়ে যাবে ধনী হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে ও ইনলাম তাফাল আর এটা যদি করতে না পারো যে আমার জন্য তুমি সময় পাও না মালা তো কলবাকা সুখ তোমাকে ব্যস্ততা দিয়ে ভরে দেব। মনের মধ্যে হাজারো ধরনের পরিকল্পনা চলে আসবে কোনটা রেখে কোনটাকে গোসাবে তুমি বললাম আসুদ্দা ফাকরাক তোমার অভাব কী হবে না দূর হবে না আজ আলো ফাকরা হো অন্য রাতে মধ্যে বাই না আই নেই চোখের সামনে শুধু অভাব দেখবে চোখের সামনে শুধু কী দেখবে অভাব দেখবে দুনিয়াতে সবচেয়ে বড় অভাবই কারা যারা যত বড় দুনিয়াদার এটাই স্বাভাবিক তার আরেকজনকে মেরে কেটে তারপরে তার অভাব পূরণ করতে হয় বেশি যারা একেবারে খুব গরিব শ্রেণীর অভাবই দিন নামান হোক তারা আবার কাউকে মেরে কেটে অভাব পূরণ করার মতো এই পরিমাণ মারাত্মক অভাব না তাদের হ্যাঁ কাউকে একটু ঠকা একটু চুরি করে মাথা কম এমন এমন পর্যায়ের অভাব তাদের কিন্তু যারা আরও বড় দুনিয়াদার ওদের অভাবটা কোন পর্যায়ে একজনকে না শত শতজনকে মেরে হলেও আমার অভাব পূরণ করব আমার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য যদি শত শত এর জন্য বলি হয়ে যায় এর জন্য পড়বা নেই এমন কিছু গরিবগুড়া বাগুলি মরবেই এরা মরার জন্যই জন্ম নিয়েছে এমন একটা মনোভাবও এক শ্রেণীর লোকদের হয়ে যায় যে তারা তো মরার জন্যই সে এত কিছু দেখে আমি কি পারবো আমার অভাবটা এই পর্যায়ের হয়ে যায় তাদের আসলে ব্যবস্থা দিনের সাথে দৃঢ়তার সাথে দিনকে মজবুতিভাবে ধরা আল্লাহর ভয়কে অন্তরের ভিতরে জাগরুক করা আখেরাতের প্রতি দৃষ্টি হায়াতটাকে আমরা বানিয়ে নিয়েছি দুনিয়ার এই হায়াত আমাদের দৃষ্টিটা যদি আরেকটু প্রশস্ত হয় হায়াতকে যদি আমরা দুনিয়ার এটাকে একটা অংশ বানিয়ে আর পুরা একটা মানুষের পুরা জীবনটাকে কল্পনা করে আখের হাত সহ জান্নাত জাহান্নাম সহ তখন দেখা যাবে যে বিষয়গুলো আমাদের কি হয়ে কল্পনা ধারণা সব কিছু সঠিক অবস্থানে চলে এসে কারণ মানুষ তুলনায় অভ্যস্ত আবার হায়াতটা যখন এই অল্প অল্প হায়াতের ভিতরে এই বিষয়গুলি বিশাল কিন্তু এই বিশাল হায়াতের সামনে বিষয়গুলি তখন আর কি থাকে না বিশাল থাকে না দুনিয়ার বিশাল থাকে না দুনিয়ার সুযোগ সুবিধাও বিশাল থাকে না কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন যে এই দুনিয়ার পুরাটুকু এটা কিসের মতো নয় মশার পরের সমান নয় যার দৃষ্টিটা সেইভাবে প্রশস্ত হবে সে এই এখানের বিষয়গুলিকে সেইভাবেই মূল্যায়ন এখানের কিছু আহা এক কিছু ছুটে যাওয়া একজনের কাছে যার দৃষ্টি শুধুই দুনিয়া তার কাছে একটা অনেক ক্ষতি মনে হবে বড় ক্ষতি মনে হবে এটা ছুটতে দেওয়া যাবে না আর অন্য একজনের কাছে কি মনে হবে এই পুরা পুরাটুকু ছুটে যাওয়া ছোট ক্ষতি আমার দিনের কোনো কাজ ছুটতে পারবে না এ সম্পূর্ণ দুনিয়া ছুটে যাক দুনিয়া ছুটে যাওয়া আর দিনের ছোটো একটা কাজ ছুটে যাওয়া সেখানে সে দেখবে যে দুনিয়া ছুটে যাওয়ার ক্ষতিটা অল্প দিনের কাজটা ছুটে যাওয়ার ক্ষতিটা বেশি কিন্তু যার দৃষ্টি শুধু দুনিয়ার মধ্যে সংকীর্ণ থাকবে সে কি দেখবে সে দেখবে দুনিয়া ছুটে যাওয়ার অর্থ হয়েছে উদ্দেশ্যই নষ্ট হয়ে যাওয়া টার্গেটই আমার হাতচারা হয়ে যাচ্ছে এই জন্য আসলে মানুষ কোনটা ধরবে কোনটা ছাড়বে শুধু ক্ষুদ্র দুনিয়াকে নিয়ে যদি চিন্তা করে তাহলে সে এটার সঠিক নিরূপণ করতে পারবে না যেন যথাসম্ভব ন্যাক্কার বন্ধু বান্ধবদের সাথে যদি কোথাও নেককার বন্ধু আমাদের এই পরিবেশে বিশেষ করে যা যারা আইডাউটে ইয়ে করে কঠিন তাদের জন্য ব্যবস্থা হলো কি আশাবালী থানবির বলেছেন যে কোথাও যদি আল্লাহ আল্লাদের সোহবত এর ব্যবস্থা না থাকে আল্লাহ আল্লাদের সোহবতে গেলে সাধারণত এটা বিজ্ঞানের দ্বারাও এটা স্বীকৃত তারাও বলে যে মানুষের শরীর থেকে যে কি আলোর বিচ্ছরণ হয় কারোর প্রত্যেকটা বস্তুর থেকেই তো কিছু আলোর কি হয় বিকিরণ হয় না আবার অন্যটার প্রভাবও তার ভিতরে কি করে পৌঁছে মানুষের এটা তো আরও বেশি কারো কোনো ভালো মানুষের পাশে গেলে তার অন্তরের কিছু উত্তাপ সে গ্রহণ করে এবং তার উত্তাপও ওই অন্তরে কী করে পৌঁছে এটা মানুষের স্বাভাবিক একটা ব্যবস্থা তো কোথাও যদি এই ধরনের এত ঘনিষ্ঠ হওয়ার ওই অন্তরের উত্তাপ নেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে আল্লাহওয়াল্লাদের জীবনই পড়া যারা এই পথে কুরবানি দিয়েছেন সেই কুরবানি দেনাওয়ালাদের কি পড়া জীবনই পড়া রাসু সাল্লামের জীবনী সাহাবাহিকেরাম রিদানুল্লাহ আলহিম আজমাইনের জীবনী তাবে আইনদের জীবনী যাদের জীবনীকে মানে শরীয়তে এবং শরীয়তের দলিলের আলোকেও আমাদের জন্য অনুসরণীয় কি করা হয়েছে বানানো হয়েছে তারপরে এই পথের প্রতীক যেই পথে আমি চলমান এখন যেই বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন দিনের টাকা দাস এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যারা কুরবানি দিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের জীবনীগুলি কি দেখা জীবনী যখন মানুষের সামনে আসে তখন অন্যান্য দলিলা দিল চেয়ে তার জন্য কাজটা বেশি কী হয়ে সহজ হয়ে যায় এই জন্য নিয়মিত তাদের জীবনীগুলি কিসের মধ্যে রাখা মোতালায় অধ্যয়নে রাখা নিয়মিত কিছু কিছু পড়া এর দ্বারা যে অনুপ্রেরণাটা পাওয়া যায় কাজটা যত সহজ হয়ে যায় ওই দলিল দিয়ে যুক্তি দিয়ে বোঝালে তত সহজ হয় না আর যুক্তি আসলে সবাই কি করতে পারে না সেইভাবে গ্রহণ করতে পারে না কিন্তু জীবনী ঘটনা এই জন্য কোরআনে কারিমেও কিন্তু আম্বিয়া আলহিমুসাল্লাসাল্লামের ঘটনা কি করেছেন আল্লাহ তালা উল্লেখ করেছেন আর উল্লেখ শুধু সাধারণ লোকদের জন্য ঘটনা প্রভাব বিস্তারকারী এমন না রাসুল সাল্লাহ ইসলাম কেউ বলেছেন লিনুস্বিতাভি আদা যে এই ঘটনাগুলো আমি উল্লেখ করছি পূর্বের নবীদের ঘটনাগুলো আপনার অন্তরকে সুদৃঢ় করার জন্য যেখানে রাসুল সাল্লাহসাল্লামকে ওই বিপদের মুখোমুখি করতে গিয়ে আল্লাহ তাল্লাহ ওই দৃঢ়তা ব্যবস্থা করেছেন পূর্বের আম্বিয়া আলহিমসাল্লাহ তাের কী দিয়ে ঘটনা দিয়ে কারণ রাসুল সাল্লাহসাল্লাম তো আল্লাহর নবী অন্যান্য নবীদের ঘটনা দিয়ে রাসুল সাল্লাম কি কী করেছেন দৃঢ় করেছেন সুতরাং আমরা যেই পথে চলমান এই পথে পূর্বে কেউ কি চলে নেই তাদের দৃঢ়তার ঘটনাগুলো তাদের জীবনী এগুলো আমাদের এখানের দৃঢ়তার কি হবে সহায়ক হবে ইনশাল সুলহানুল্লাহ সুলহানুল্লাহ